প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন দুর্নীবার সাংস্কৃতিক কাফেলার প্রতিষ্ঠাতা পরিচালক জন্মান্ধ তরুণ শিল্পী হাফেজ মৌলানা তাহিরুজ্জামানের কণ্ঠে বাছাইকৃত প্রিয় শিল্পীদের জাগরণী গানের এক চেতনা জাগানি অ্যালবাম মুজাহিদের পরিবার অ্যালবামটির শব্দ ধারণ ও মাধুর্যতায় কে সাউন্ড মিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় দুর্নীবার সাংস্কৃতিক কাফেলার সিনে বিশেষ কৃতজ্ঞতায় আদিনাবাদ কাপন জামে মসজিদের সম্মানিত ইমামুখী জানাব মাওলানা শামসুল ইসলাম আর উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমি খায়রুল বাসাক দেলওয়ার জিহাদের প্রেরণা যেন প্রতিটি মুমিনের অন্তরে জেগে ওঠে এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি হদাহাতে